জাবির ইবনু আবদুল্লাহ রজাল্লাহ তালাহ হতে বর্ণিত তিনি বলেন এক জুমার দিন নবী সাল্লা সাল্লাম খুদ্া দেয়ার সময় এক ব্যক্তি প্রবেশ করলে তিনি তাকে জিজ্ঞেস করলেন সালাত আদায় করেছ কি সে বলল না তিনি বললেন উঠো দুরাকাত সালাত আদায় কর